আর রঙিন খেলনা জেপেঠো সবসময় চাইতো তার নিজের একটি বাচ্চা হোক আজ আমি তৈরি করবো একটি সুন্দর ছেলে পুতুল যাকে আমি ভাববো নিজের ছেলের মতো জিপেটো জঙ্গলে একটি ভালো কাঠ খুঁজতে থাকলো আর শীঘ্রই দেখতে পেল একটি ছোট্ট পাইন আহা এটা একদম ঠিক কাঠা জিপেটো কাঠে চাপিয়ে নিল সে কাটি টেবিলের উপর রাখলো আর খোদাই করতে শুরু করলো তার নিপুণ হাতের ছোঁয়ায় কাঠটি মানুষের আকার নিতে শুরু করলো প্রথমে পুতুলের মাথা তৈরি হলো তারপর হাত আর পা তৈরি হলো শেষ পর্যন্ত তৈরি সুন্দর ছেলে পুতুল ও হো হো কি সুন্দর ছেলে তৈরি করেছি আমি তুমি আমাকে আমার ছেলেবেলার কথা মনে করে দিলে বাছা আমি কখনো বিক্রি করবো না তোমাকে কারুর কাছে আমি তোমাকে পিনোকীয় বলে ডাকবো আমার সোনা সেখানে এল জিপেটো তুমি অনেক বাচ্চাদের আনন্দ দিয়েছ তোমার তৈরি পুতুল দিয়ে এজন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই বিশেষ উপহার দিয়ে তোমার মহান কাজের জন্য পরী তার জাঁতুর কাঠে ঘড়িয়ে দিল পিনোকিয়র ওপরে আর অব্যাক কাণ্ড পুতুলটি নিজে নিজে চলতে শুরু করল ও বিছানা থেকে এক লাফে নেমে পড়ল আর পরীর সামনে এসে তাকে প্রণাম করল ধন্যবাদ পরী তুমি আমাকে নতুন জীবন দিলে এখন আমি চলতে পারবো নাচতে পারবো। হ্যাঁ বন্ধু আমার এখন তুমি জীবন তুমি ভালো ছেলে হয়ে চলবে তোমার বাবাকে কষ্ট দিও না সব সময় তার কথা শুনে চলবে যদি অবাক করে দিও কাল সকালে পরদিন সকালে জিপেটো ঘুম থেকে উঠে দেখলো বিনোকিও বসে আছে তার পাশে তাকিয়ে আছে তার দিকে আর চোখের পাতা ফেলছে আমার পুতুল জীবন্ত হয়ে উঠেছে আমার হ্যাঁ বাবা আমি তার পিনকিও কে সুখে বসবাস করতে লাগলো একসঙ্গে এবার পিনকিওর বয়স হলো স্কুলে যাবার বাবা এখন আমি বড় হয়ে গেছি আমিও স্কুলে যাবো অন্য বাচ্চাদের মতো প্লিজ আমাকে এনে দাও বই আর পেন্সিল নিশ্চয় আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আমি ওটা পরে নি আজ ওটা খুব পুরনো হয়ে গেছে আর ছেড়েও গেছে আমি ওটা আর পড়তে চাই যাও আমার সোনা ভালো করে পড়াশোনা করে আমাকে গর্বিত করো ধন্যবাদ বাবা বাই দেখা হবে পিনোকিও স্কুলের দিকে গেল আনন্দের সঙ্গে রাস্তায় সমস্ত দোকান মানুষ আর বাজার হাট দেখতে দেখতে হঠাৎ রাস্তায় একটি জটলা দেখতে পেল সে আস্তে আস্তে ভেতরে ঢুকেই কি হচ্ছে তা দেখার চেষ্টা করল সে দেখতে পেল একটি বড় রঙিন তাবু সেটা ছিল একটি সার্কাসের তাবু এক ক্লাউন দাঁড়িয়ে ছিল গেটের সামনে পেনকিও গেট ঢুকতে গেল কিন্তু ক্লাউন বাধা দিল পারবে না, একজন জাদুকর ম্যাটিক দেখা ছিল আর একটি ভালুক চালাচ্ছিল এক ইউনিসাইকেল পিনকিও অবাক হয়ে গেল আশ্চর্যটা পিনোকিও স্টেজের কাছে গেল ভালো করে সব দেখার জন্যে শলো সে পিনকিও বাইরে যাওয়া থেকে আটকে দিল একদম যাবে না সার্কাস ছেড়ে এখন থেকে তুমি এই সার্কাসের অংশ আমার জীবন তো পুতুল আমাকে যেতে দাও আমাকে স্কুল যেতে আর যেমন ছেলে হয়ে থাকো আর বাবাকে কখনো মিথ্যে কথা বলবে না সার্কাস মাস্টার তাকে পাঁচটি সোনার কয়েন দিল বই কেনার জন্য ও আমি বাজারে যাচ্ছি স্কুলের বই কিনতে ভাবো না কেনার কথা আর আর দুধ আইসক্রিম আর তা তুমি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো আছে যা তুমি মাটিতে পুতলে তা থেকে টাকার গাছ হবে ও এই সম্ভব এ সবার সঙ্গে আমি তোমাকে দেখাবো খুব ভালো একটি জায়গা এই কয়নগুলো পোতার জন্য আর শিয়াল কেউ কিছু এক ছুট্টে চলে গেল কিছুক্ষণ হাঁটার পর তার একটি খামারি পৌঁছাল আমি মনে করি পিনুকি একটি গর্ত খুঁড়ল সে তাড়াতাড়ি সব কটি কন গর্তে রেখে তা মাটি দিয়ে ঢেকে দিল এখন এই গাছটি বেড়ে উঠবে আর আমি আমার বিড়াল বিড়ল সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো এটা ছিল একটা ফান যা শিয়ালের তৈরি আমি ভুল লোকে বিশ্বাস করেছিলাম আমি আমার বাবার কথা শুনিনি তাই বেড়ালার শিয়াল আমাকে পোকা বানালো এটা আমার পাওনা ছিল হঠাৎ পরে এসে দাঁড়ালো তারা আমার সব কয়েন যেই না ওই কথা বললো তার নাক ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো আ! আমার নাকের কি হলো এটা কেন বড় হয়ে যাচ্ছে। তার কারণ তুমি মিথ্যে কথা বলছ তুমি যত মিথ্যে বলবে তত তোমার নাক লম্বা হতে থাকবে পিনকিও লজ্জা পেল আর সব সত্যি কথা পরীকে। সব সত্যি কথা বললকে তার নাক আবার সেই হয়ে গেল এখন যখন সত্যিটা বললে আমি তোমাকে ছেড়ে দিলাম আর তুমি এবার তোমার বাবার কাছে যাও পরী আর জাদু কাঠে ঘুরিয়ে দিল পিনকিওর ওপরে আর সেই সেখান থেকে উড়ে গেল সঙ্গে দাঁড়াও দাঁড়াও পিনকিও তুমি কোথায় চলেছ এত তাড়াহুড়ো করে সবার সঙ্গে আমি যাচ্ছি টয়ল্যান্ড দিকে দিকে কোথায় সেটা আর আমি কেন যাব সেখানে তার বন্ধুর সঙ্গে চলে গেল টয় দিকে। পিনকিও আর রোমিও মিষ্টি খেলো নাগরো আর খেলনা নিয়ে অনেক মজা তারা দিন ধরে থাকলো টয়ল্যান্ডে কিছুটা দূরে সে দেখল একজন মানুষ গাধার উপরে চড়ে আসছে জোরে হাটো আমি তোমাদের বিক্রি করবো বাজারে পিনোকিও বুঝলো যে এটা একটা ফোন দি টয় চালাত এক অসাধু গাধার ব্যাপারি। সে বাচ্চাদের কিছু কানা ঘোষ শুনতে পেল যে না সে পৌঁছালো গ্রামের বাজারে তুমি কি জিপেটোর কথা জানো সে তার ছেলেকে খুঁজে বেরিয়েছে সারা গ্রামে কিন্তু সে তাকে খুঁজে পায়নি তাই সে সমুদ্রে গেছে তাকে খুঁজতে িতার আমি অমনি সে তার স্বাভাবিক রূপে ফিরে এলো তার ল্যাজ আর লম্বা কান থাকলো না যেহেতু সে কাঠের ছিল সে ভেসে উঠলো আর সাঁতার কাটতে কাটতে সমুদ্রের মাঝে পৌঁছাল কারণ সে জানতো না কোথায় যাবে মাঝে পৌঁছে সে বুঝলো যে এক বড় মাঝে তাকে নিয়েছে জল থেকে বেরিয়ে সেটা ছিল একটা মাছ ও কোথায় আমি এত অন্ধকার কেন। ও বাবা এ কি করলাম আমি যদি একবার তোমার দেখা পেতাম নিশ্চয়ই শোনা আমার আমি এখানে আছি তোমার জন্য ক্ষমা করলাম এখন আমাদের এখান থেকে পালাতে হবে কিন্তু কিভাবে? বাবা তোমার কাছে একটি ম্যাচবক্স আছে তাই না হ্যাঁ আর আমাদের কাছে অনেক জাহাজের টুকরো আছে যা ভেতরে আসছে হ্যাঁ আমি কাঠে আগুন জ্বালাবো আর রান্না করবো সেই মাছগুলো যা ওই তিন মাছটা খেয়েছিল ওকে এর পেটের মধ্যে যত কাঠ আছে সেগুলোতে আগুন জ্বালিয়ে দেব। যতক্ষণ না ধোঁয়া ওর গলা আর নাকে পৌঁছয় ভালো বুদ্ধি পেন সে কাজতে শুরু করলো আর কাশির সঙ্গে বের করে দিল যে তারা সাঁতার কেটে ধারে চলে এলো ও আমার পিনকিও তুমি আমাদের বাছা আমি তোমার ছেলে এটা আমার কর্তব্য তোমাকে রক্ষা করার আমি নিয়ে ঘোরালো বিনো কিছু কামড়াচ্ছে আর আমার চামড়া আমি একজন মানুষ হয়ে গেছি আমার হৃদস্পন্দন হচ্ছে যদি তুমি ভালো কাজ করো সারা পৃথিবীর সবসময় তার আশীর্বাদ তোমার ওপরে থাকবে তারপর পিনক্ষীয় জিপেটো সুখে বসবাস করতে থাকলো আর আরো সুন্দর খেলনা তৈরি করতে থাকলো বাচ্চাদের জন্য